السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والبلاعالمين والصلاة والسلام على أشرف الأنبية والمرسلين نبينا محمد معالى آله واصحابي أجمعين وعلى أشرف الأنبية شماني داشتك بندو دوري وقاتشه يجباني باشي أما ديرونشتندك سنشبهي كي شادر شوبه چهداناتي داشتك بندو أمرى علسناك رسلام نبيا ونگ رسول دير بوششت شمپر كي جا أما دير إمام أبو جافر تحاو برحمة الله رتار كي تاب আমাদের ইমাম বলেছিলেন যে আমরা নবী রাসুল রাসুলগঞ্জ যা নিয়ে এসেছে তার উপর আমরা সম্পূর্ণরূপে বিশ্বাস স্থাপন করি এবং আমরা মনে করি যে সেটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এসেছেন এবং তারপর তিনি বলেছিলেন ওয়ানুল এবং এটাও বল ইন আল্লাহ ইব্রাহিম খালিলা আল্লাহ আল্লাহ তাহা ইব্রাহিম আলাইহ সালাতামকে খালিদ হিসেবে গ্রহণ করেছেন মুসা আলাহ সালাতু আসালামকে তিনি কালিম হিসেবে গ্রহণ করেছেন এই কথাটি আমরা বলে থাকি অর্থাৎ নবীর রাসুলগনের বিশেষ বৈশিষ্ট্য তিনি আলোচনা করেছিলেন প্রত্যেক নবীর কোন না কোন বিশেষ বৈশিষ্ট্য ছিল সেগুলো তিনি এই গ্রন্থে ইঙ্গিত করেছেন আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে নবীর আসুলগণ মানুষ ছিলেন এতে কোনো সন্দেহ নেই মানুষ হিসেবে তাদের উপরে যা যা আসার দরকার বিপদ আপত্তা আল্লাহতালা মাঝে মধ্যে তাদেরকে দিয়েছেন পরীক্ষা করে সেগুলি উত্তীর্ণ করে তাদেরকে পদমর্যাদা আরও উপরে স্থান দিয়েছেন সাথে সাথে আমরা এটাও বলেছিলাম নবীর আসুলগণ দুনিয়াতে যে সমস্ত মানুষ যা করে থাকে সেগুলো অনেক খারাপ যে সমস্ত গুণ নয় ভালো গুণগুলো তাদের উপর অনেক সময় তাদের কাছে অনেক সময় ছিল তর মধ্যে তাদের মধ্যে যে সমস্ত গুণের সমাহার ছিল তাহা ছিল যে তারা সৃষ্টিগতভাবে পরিপূর্ণ মানব ছিলেন তাদের মধ্যে কোন রকমের ত্রুটি ছিল না সৃষ্টিতে কোন ত্রুটি ছিল না অনুরূপভাবে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল সর্বাগ্রে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল পরিপূর্ণ সুল্লাহ সাল্লা ছিলেন তার মধ্যে অনন্য আমরা সেটা উল্লেখ করেছি প্রত্যেক নবী চারিত্রিকভাবে পরিপূর্ণ ছিলেন আল্লাহ তালা কোরআন করিমে উল্লেখ করেছেন বিভিন্ন নবীকে তাদের কন্যাটিকারী এবং মুহার কাছে প্রত্যাবর্তনকারী এই গুণগুলো একজন বান্দার জন্য ভালো গুণ চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয় অনুরূপভাবে আল্লাহ মুসাই সম্পর্কে মুখ থেকে বের করে দিলেন একটি কথা যা ছিল মুসাই একটি বড় গুণ তিনি বলেছিলেন মহিলা বলেছিলেন ইয়া আবা তিস্তা জের হু ইন্না খা আমিন হে পিত আপনি তাকে खाटान्यवस्था करें रेखे दें क्यों लोकटी इन्ना खायरम जरतल अमीन अपनी लोकटी के नजर हिसाब से কর্মচারী হিসেবে নিয়ে এনেন তো সেরা ভালো হবে কারণ সে হচ্ছে শক্তিশালী এবং সে আমানতদার তাতে বোঝা গেল যে নবির আসুলগন হন এবং তারা শক্তিশালী হন অনুরূপভাবে ইসমাইল আলহ সাল সালাম সম্পর্কে আল্লাহ তালা বলেছেন ওয়াজ কুরফিল কিতাব ইসমাইল ইনাহু কান্দি ও কানা আর আপনি স্মরণ করুন এই কিতাবের মধ্যে ইসমাইলকে নিশ্চয়ই তিনি ছিলেনা সত্য সত্য সত্যায়নকারী অর্থাৎ তিনি যা ওয়াদা করতেন তা সঠিকভাবে প্রতিপালন করতেন ওয়া কান রাসুল এবং তিনি রাসুল এবং নাবী ছিলেন অনুরবাব আল্লাহ তালা রসুল্লাহ সাল্লা সাল্লাম সম্পর্কে বলেছেন ওয়া ইন্দাকাল আজিম নিশ্চয়ই আপনি সবচেয়ে বড় চরিত্রে ভূষিত উত্তম চরিত্রে ভূষিত এভাবে দেখা যায় নবী রাসুলগণ সবচেয়ে বড় চরিত্র যেগুলো সেগুলো দ্বারা তারা ভূষিত হয়ে থাকেন তাদের মধ্যে খারাপ কোন চরিত্র কখনো দেখা যায় না ইহুদি এবং নাসারা তাদের কিতাবে নবিরাসুল সম্পর্কে যে সমস্ত মিথ্যাচার করেছেন সেগুলো অবশ্যই কোন অনেক রকমের অনেক রকমের খারাপ মন্তব্য এসেছে সেগুলো মানুষের দ্বারা প্রবিষ্টা কখনো আল্লাহ তালার বাণী ছিল না আল্লাহ তালার বাণী ছিল না এই জন্য আমরা বলে থাকি যে রসুল্লাহ সাল্লাহ আলিয়াম যেভাবে অত্যন্ত উত্তম চরিত্র অধিকারী ছিলেন তেমনিভাবে ভাবে পূর্বতী নবীরগণ উত্তম চরিত্রের অধিকারী ছিলেন তাদেরকে কেউ খারাপ ভাবে উল্লেখ করলে আমরা সেটা কখনো গ্রহণ করতে পারি না আমরা সেটা বিরোধিতা করি নবীরগণ সবসময় পরিপূর্ণ চরিত্রের অধিকারী ছিলেন এই জন্য সাহবাইক রাম কখনো রসুল্লাহ সাল্লাহ আসলামের কোন চরিত্রের ব্যাপারে তারা কোন সন্দেহ করতে পারেনি বরং বরং কাফেরা পর্যন্ত রসল্লাহ সাল্লাহসালামকে আল আমিন বলে জানত যখনই রসুল্লাহ আসসালাম কোনো কথা বলতেন তখনই তারা বলত যে मिथ्यदादी बोलते ना, तो ब তারা এটাই বলতো যে নিশ্চয় তার সাথে জিন আছে অথবা তার মধ্যে পাগলামি আছে অথবা ইত্যাদি বলতো অথবা তিনি কবি ইত্যাদি বলত কিন্তু তাকে মিথ্যাবাদী তারা বলতো না এই জন্য কারণ তিনি জানেন তারা জানত যে রসোল্লা সাল্লা সত্যবাদী এবং তার চরিত্র সবচেয়ে বেশ সুন্দর কখনও তাকে খারাপ কাজে দেখা যায়নি এটা পরীক্ষিত সত্য এই জন্য নবীর এই গুণগুলো আমরা মনে রাখতে হবে যে নবীর সব সময় সবচেয়ে উত্তম সৃষ্টি দেখতেও তারা পরিপূর্ণ ছিলেন এবং চারিত্রিকভাবে তার সবচেয়ে উন্নত ছিলেন এই গুনাবলী নবী আসুলদের মধ্যে ছিল নবীর আসুলদের আরও যে সমস্ত গুণাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি হচ্ছে যে নবীর আসুলগণ সবাই পুরুষ ছিলেন কোন মহিলাকে আল্লাহ তালা নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেন নাই মহিলাদেরকে নবী হিসাবে আল্লাহ সমস্ত নবী এবং রাসুল পুরুষ ছিলেন কোরআন করিম আল্লাহ রিজা আল্লাহ ইম আপনার পূর্বে আমরা যখনই রাসুল প্রেরণ করেছি তাদেরকে আমরা পুরুষ হিসাবে পাঠিয়েছি নহিম যাদের কাছে আমরা রাসুল না যাদের কাছে আমরা ওহি প্রেরণ করতাম দেখা গেছে নবী রাসুলগণ পুরুষ ছিলেন কারণ হচ্ছে যে পুরুষরা মানুষের কাছে যেভাবে সবকিছু দাওয়াত নিয়ে পৌঁছাতে পারবে জায়গায় জায়গায় যেতে পারবে সফর করতে পারবে মহিলাদের জন্য সেটা যাওয়া কখনো সম্ভব নয় অনুরূপভাবে পুরুষরা যেভাবে স্পষ্টভাবে বর্ণনা করতে পারে নারীরা সেভাবে বর্ণনা করতে পারে না অনুরূপভাবে পুরুষরা যেভাবে যে কোনো জিনিস অত্যন্ত স্পষ্টভাবে কোন রকমে কোন রকম আবেগ বর্জিত হয়ে আবেগ আবেগতাড়িত না হয়ে যেভাবে যেভাবে বর্ণনা করতে পারে নারীরা তা পারে না তাদের মধ্যে কোমল সব তাদের মধ্যে কোমল স্বভাব থাকে সেখানে তারা আল্লাহ আল্লাহর বিধান প্রবর্তনের ক্ষেত্রে তারা পরিপূর্ণ হবে সেই কাজে প্রতি হতে পারে না এই আল্লাহ তালা যুগে যুগে সমস্ত নবী এবং রাসুলকে পাঠিয়েছেন পুরুষ হিসাবেই নারী হিসাবে কাউকে তিনি নবী রাসুল হিসাবে পাঠাননি নারীকে কখনো আল্লাহ নবী রাসুল হিসাবে পাঠাননি বরং নবী নবীর সমস্ত বৈশিষ্ট্য আছে আমরা দেখতে পাই যে নবী নবীর বৈশিষ্ট্যের মধ্যে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা যা আল্লাহ প্রেরণ করেছেন এবং তাদেরকে রাসুল হিসাবে বরণ করে নিয়েছেন তাদের দূত হিসাবে আল্লাহ তালা গ্রহণ করে নিয়েছেন তার জন্য পুরানকারীম আল্লাহ তালা বলেছেন আল্লাহ ইস্তাফি ইমিনাল মেলা একে তুরুসুল নাস ইনসামি ওম বাসির আল্লাহ তালা মানুষদের থেকে রাসুল থেকে রাসুল চয়ন করে মানুষদের থেকে রাসুল চায়ন করে নেন নিশ্চয় আল্লাহ তাল সর্বশ্রোতা সর্বদ্রষ্টা আল্লাহ তাল কোরআন করিমা আরো বলেছেন তার রাসুল সম্পর্কে কুল বলুন যে নিশ্চয়ই আমি তো মাত্র মানুষ তোমাদের মতই আমার কাছে ওহ প্রের করা হয় কি হয় হয় ইন্নামা ইনামা ইলাহ ইহেদ সে ওয়াহিটা হচ্ছে যে তোমাদের ইলাহ তো কেবল একজনই আর কোন ইলাহ নেই আল্লাহ নেই করা হয় এবং তারা আল্লাহ আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের অন্তর তাদের চোখ ঘুমায় কিন্তু তাদের অন্তর ঘুমায় না আনা সদিউল বর্ণনা করেন হাদিস মেয়েরাজের হাদিসে এসেছে আনাসাদসুল্লাহ সাল্লা সাল্লাম ঘুমন্ত ছিলেন তখন যে ফের এসেছিল সেই তার চোখ ঘুমন্ত আছে ঘুমায়নি ওয়াদামিয়া এইভাবে নবীন আয়হুম তাদের চক্ষু ঘুমায় ও তানাম কুলুবহুম তাদের অন্তর ঘুমায় না তাদের অন্তর সদা জাগ্রত থাকে এই জন্য রসুল্লাহাম তিনি ঘুমাইলে তিনি উঠে অজু করতেন না কারণ তার অন্তর ঘুমায়নি তার চোখ ঘুমিয়েছে তিনি বুঝতে পারতেন যে তার অজু ভঙ্গ হয়নি অন্য হাদিসে সাহ্লি সাল্লাম বলেছেন ইন্নামা ইনামিয়া তানামুনা তানাম কুলুবনা আমরা নবী গুষ্টি আমাদের চক্ষু ঘুমায় কিন্তু আমাদের অন্তর ঘুমায় না घुमायहदर्णना अनुरूपिष्य हमी नबीरा सुलगनर जो मृत्यु समय तबसान दे दुनिया ते थाक बेन, ना चले जा कख तक अबसान दे कुरान करीमे आल्ला নবী রাসুলদের বিষয়ে উল্লেখ করেছেন বিভিন্ন সময় রসুল্লাহাম তার হাদিসে উল্লেখ করেছেন যেমন না বলেন দুনিয়াওয়াল আখরা নাসুল যখনই কোন অসুস্থ হয়ে যেতেন অর্থাৎ মৃত্যুর মৃত্যুর রোগে আক্রান্ত হতেন তখন তাদেরকে খুইয়েরাবাইন দুনিয়াওয়াল আখরা দুনিয়া এবং আখরা মধ্যে কোনটা গ্রহণ করবে আপনি কি থাকতে চান না যেতে চান তবে এ পর্যন্ত কোন নবী থাকার জন্য আগ্রহ প্রকাশ করেননি বরং সবাই মা আলা মহান আল্লাহর সাথে সাক্ষাতের আশায় ব্যক্ত করেছেন এই জন্য সবাই চলে যেতে হয়েছে এবং সবাই চলে গেছেন দুনিয়া থেকে বিজয় নিয়ে গেছেন অন্য হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাম বরং রসুল্লাহাম দোয়া করেছিলেন যখন তার সর্বশেষ شجعه شکیه سیل ارتات میتو شجعه تین دعا که رسیلن ماللزین انم الله علیه من النبیین و ওয় সুহাদা একথা তিনি বলছিলেন যে তাদের সাথে যাদের উপর আল্লাহ নিয়ম দিয়েছেন নবী সিদ্দিক সুহাদা সোহ তাদের সাথে একথা বলার পর বুঝে গেছেন আয়সার আহা যে তাকে অবসান দেয়া হয়েছে যে দুনিয়াতে থাকবে কি থাকবে না তখন তিনি পছন্দ করেছেন যে তিনি চলে যাবেন এবং তিনি নবী সিদ্দিক সুহাদা সোহালেদের সাথে থাকবেন সে অফসান গ্রহণ করেছেন তাহলে বোঝা গেল যে নবী রাসুলগঞ্জ দুনিয়া থেকে যাওয়ার আগে मारा जान तबर देव्र सोल्लाम हादी से लामबर नबीयन इलाम नबी के मारा गाड़ा অন্য কোথাও কবর দেয়া হয়নি অর্থাৎ যেই জায়গাতে তিনি মারা যাবেন সেখানে তাকে কবর দিতে হবে এই জন্য রসুলাম যখন আয়সারদ আল্লাহ ঘরে মারা গেলেন তখন এ নিয়ে মতভেদ আরম্ভ হইল কেউ বলে আরম্ভ হয়েছিল কেউ বলেছিল যে আমরা মক্কায় নিয়ে যাব কেউ বলছিল না তাকে বায়তুল মা নিয়ে যাবে তখন এই হাদিস যখন উল্লেখ করা হলো प्रत्यो दफन करते वैशिष्ट हम आल्ला तर शर के मटर जन हराम मटी तरफ शर कहते बर ता जेखने थे ना केंद्र भरे মাটির মাটির মাটি তাদের কোন অংশ গ্রহণ করতে পারে না তারা যেভাবে থাকুক মাটির ভিতরে পরিপূর্ণ বলেছেন আল্লাহ তালা হারাম করে দিয়েছেন জমিনের উপরে যে জমিন যেন নবীদের শরীর খেতে না পারে সে বিষয়টি জমিনকে বলে দেয়া হয়েছে হাদিসটি शर पोकाम तुनिया तर कवर मध्य थके शुद्ध रू थे ना रू व्यतीत अन्न वर्णा आससे रू थे আখ রাতের যে বারজাখী জিন্দগির যে রু সেটা তাদের মধ্যে থাকে এটা আরেকটি বৈশিষ্ট্য অর্থাৎ তারা কবরে এক ধরনের জীবন লাভ করেন যেই জীবন সম্পর্কে রসুল্লাহ সাল আলিয়া বলেছেন আল আিয়া আহিয়া উনফি কুবুরিম সালুন তাদের কবরে জীবিত তারা সেখানে সলাৎ আদায় করে কিন্তু সেই সলাতে যেন অজুর প্রয়োজন সেটা আমরা বলছি না বা সেখানে দুনিয়ার মতো তারা তাদেরকে দুনিয়ার মতো তাদেরকে তাকলিফ অর্থাৎ তাদের এই সলাৎ পড়তে বাধ্য সেটা আমরা বলবো না বরং আমরা বলব রসুল্লাহম যেটা বলেছেন এর মধ্যে সীমাবদ্ধ থাকবো যে হ্যাঁ রসুল্লাহ আলম বলেছেন তারা কবরে জীবিত এবং তারা সেখানে সলাত আদায় করে আমরা বলব হ্যাঁ যতটুকু বলা যেহেতু কবরে জীবিত সেহেতু আমরা তার কাছে চাইবো বা তাকে বলবো আমাদের ক্ষমা প্রার্থনা করতে অথবা তাকে বলবো যে হ্যাঁ হাদিস যেহেতু নবীরা হ্যাঁ নদীরা ইউসালুন হ্যাঁ তারা সলাত আদায় করে কারণ দুনিয়ার বুকে তারা সবচেয়ে প্রিয় ছিল তাদের কাছে চলাত আদায় করে জন্য আল্লাহ তালা মৃত্যুর ভর তাদের জন্য সেই সুযোগটি রেখে দিয়েছেন সেজন্য তারা আদায় করে এটুকুর মধ্যে সীমাবদ্ধ আমরা আর কিছু বলবো বা তাদের কাছে কিছু চাওয়ার জন্য অনুমোদন করব না কারণ আল্লাহর কাছে বলে দিয়েছেন একমাত্র তারাই আবার করতে হবে সাহায্য চাইতে হবে তারা যদি তারা দুনিয়ার বুকে যে জীবনশীল এই জীবনে জীবন তাদের কাছে নেই তাদের কাছে আখাতের জীবনের একটি অংশ রয়েছে সেই অংশের মধ্যে তারা জীবিত এবং সে অনুসারে তারা সলাতো আদায় করে থাকে ইহা দৃষ্টি অনেকে বিশুদ্ধ বলেছেন অনুরূপভাবে মেহরাজের রাতে দেখেছেন যে তিনি কবরে সালাত করছেন তিনি রসুল্লাহ সাল্লাম বলেন মারার তুআলা আমি মুসা আল্লাহ গেছিলাম যেদিন আমাকে ইসারাজ করা হয়েছিল সেদিন অবস্থায় তার কবরে তিনি সলাত আদায় করছিলেন এই যে জীবন এই জীবনের কোনো কিছু নিয়ে কোন রকম বাড়াবাড়ি কল্পনা করা বা কোন রকম ধর নির্ধারণ করা এর কোন সুযোগ আমাদের কাছে নেই বরং যেভাবে আসছে সেভাবে আমাদেরকে ইমান আনতে হবে জীবন রয়েছে এবং তারা সালাত আদায় করেন সেটা আখেরাতের জীবন এবং আখেরাতের সালাদ তারা আদায় করছেন সেখানে আমাদের দুনিয়ার জীবনের সাথে তার কোন সামঞ্জস্যতা নেই বা দুনিয়ার জীবনের জীবন থাকলে তা করতে হয় তাও করার কোন সুযোগ নেই আখেরাতের জীবনের স্বীকৃতি আমাদের দিতে হবে যেভাবে হাদিসে এসেছে অনুরূপভাবে তারা মৃত্যুর পরে তাদের সম্পদের ওয়ারিস কেউ হয় না বরং তাদের সম্পদ সারা উন্মতের জন্য সেটা বন্টিত হয় রাসুল উল্লা সাল্লা বলেছেন নবী গুষ্টি আমরা ও আর করি না আমার যে সমস্ত কর্মচারী তাদের পরিবারের খরচ নির্ভরের পরে যা বাকি থাকবে তা সবই সদকা হিসেবে বিবেচিত হবে অন্য বর্ণায় সেরসুল্লা সাল্লা বলেছেন ইন্ডা মার্শাল আমি নবীো আমরা নবী গোষ্ঠী আমরা কখনো ও আরিস করি অর্থাৎ আমাদের সম্পদ আমাদের সন্তানরা পেতে পারে না আমাদের সন্তানরা না পেয়ে সেটা কোথায় যাবে সেটা মা তারাক সদাকা আমরা যা ছেড়ে যাই দুনিয়াতে তা সদকা হিসেবে বেচিত হবে অনুরূপভাবে নবীদের জন্য আলাদা আরটি একটি বৈশিষ্ট্য হচ্ছে যা আল্লা তারা তাদেরকে বিশেষভাবে তৈরি করেন আল্লাহ তালা তাদেরকে বলেছেন আল্লাহ সালাতাম সম্পর্কে ওয়ালিতুসনা আলা আইনি যাতে করে আমি স্পষ্টভাবে আপনাকে আমার চোখের সামনে লালিত লালিত ফালিত করতে পারি সেজন্য আপনার জন্য এই ব্যবস্থাপনা করেছি করিম আল্লাহ অন্য আয়াতে नबीर सम्पर्के तेल्ला स्पष्ट भाव ग्रहण कर स्पष्ट भाव तैरी तरफ बैशिष्य नबी रसुलगन ये जिने इशाला नबी रसुलगनर समस्त बैशिष्य आज जिनसे गुणान्वित से विषय परवर्ती पर्व आलोचना करब अल्लामुम वरहमत वबरकत